পঞ্চবিংশ খণ্ড ঠাকুর রামকৃষ্ণ শ্যামপুকুরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ আজ বৃহস্পতিবার আশ্বিন কৃষ্ণাষষ্ঠী ২৯ অক্টোবর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ বেলা ১০টা ঠাকুর পীড়িত কলিকাতার অন্তর্গত শ্যামপুকুরে রহিয়াছেন ডাক্তার তাঁহাকে চিকিৎসা করিতেছেন ডাক্তারের বাড়ি শাখারি টোলা ডাক্তারের সঙ্গে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি সেবক কথা কহিতেছেন ঠাকুর রোজ রোজ কেমন থাকেন সেই সংবাদ লইয়া তাহাকে প্রত্যহ আসিতে হয় ডাক্তার বলিলেন দেখো বিহারির অর্থাৎ ভাদুরির এক কথা বলে গেটে স্পিরিট সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল আবার গেটে তাই দেখছে। কি আশ্চর্য কথা মাস্টার বলিলেন পরমহংসদেব বলেন ওসব কথায় আমাদের কি দরকার আমরা পৃথিবীতে এসেছি যাতে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি হয় তিনি বলেন একজন একটা বাগানে আম খেতে গেছিল সে একটা কাগজ আর পেনসিল নিয়ে কত গাছ কত ডাল কত পাতা গুনে গুনে লিখতে লাগলো বাগানের একজন লোকের সঙ্গে দেখা হলে সে বললে তুমি কি করছো আর এখানে এসেছই বা কেন তখন সে লোকটি বললে এখানে কত গাছ কত ডাল কত পাতা তাই গুনছি এখানে আম খেতে এসেছি বাগানের লোকটি বললে আম খেতে এসেছ তা আম খেয়ে যাও তোমার অত শত কত পাতা কত ডাল এসব কাজ কি ডাক্তার বলিলেন পরমহংস সারটা নিয়েছে দেখছি অতঃ্পর ডাক্তার তাহার হোমিওপ্যাথিক হাসপাতাল সম্বন্ধে অনেক গল্প করিতে লাগিলেন কত রোগী রোজ আসে তাদের ফর্দ দেখালেন বললেন ডাক্তার সালজার এবং অন্যান্য অনেকে তাহাকে প্রথমে নিরুৎসাহ করিয়াছিলেন তাহারা অনেক মাসিক পত্রিকায় তাহার বিরুদ্ধে লিখিতেন ইত্যাদি ডাক্তার গাড়িতে উঠিলেন মাস্টারও সঙ্গে উঠিলেন ডাক্তার নানা রোগী দেখিয়া বেড়াইতে লাগিলেন প্রথমে চোর বাগান তারপর মাথা ঘষার গলি তারপর পাথুরিয়া ঘাটা সব রোগী দেখা হইলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন ডাক্তার পাথুরিয়া ঘাটায় ঠাকুরদের একটি বাড়িতে গেলেন সেখানে কিছু বিলম্ব হইল গাড়িতে ফিরিয়ে আসিয়া আবার গল্প করিতে লাগিলেন ডাক্তার বলিলেন এই বাবুটির সঙ্গে পরমহংসের কথা হলো থিওসফির কথা কর্নেল অলকটের কথা হলো পরমহংস ওই বাবুটির উপর চটা কেন জানো এ বলে আমি সব জানি মাস্টার বললেন না চটা হবেন কেন তবে শুনেছি একবার দেখা হয়েছিল তা পরমহংসদে ঈশ্বরের কথা বলছিলেন তখন ইনি বলেছিলেন বটে যে হ্যাঁ ও সব জানি ডাক্তার বললেন এবাবুটি বাবুটি সায়েন্স অ্যাসোসিয়েশনে বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়াছে গাড়ি চলিতে লাগিল বড় বাজার হইয়া ফিরিতেছে ডাক্তার ঠাকুরের সেবা সম্বন্ধে কথা কহিতে লাগিলেন ডাক্তার বললেন, তোমাদের কী ইচ্ছা একে দক্ষিণেশ্বরে পাঠানো মাস্টার বলিলেন না তাতে ভক্তদের বড় অসুবিধা কলকাতায় থাকলে সর্বদা যাওয়া আসা যায় দেখতে পারা যায় ডাক্তার বলিলেন এতে তো অনেক খরচ হচ্ছে মাস্টার বলিলেন ভক্তদের সেজন্য কোনো কষ্ট নাই তারা যাতে সেবা করতে পারেন এই চেষ্টা করছেন খরচ তো এখানেও আছে সেখানেও আছে সেখানে গেলে সর্বদা দেখতে পাবেন না এই ভাবনা